আমার কথা ভাই সুরা ফাতেহা যে ব্যক্তি পড়বে না তার সলাৎ হবে না যে ব্যক্তি সুরাফাতেহা পড়বে না তার সলাৎ হবে না সুরা ফাতেহা তিন আয়াত পড়বে এ কথা বলা হয়নি বরং অন্য কিছু বলা পড়ার ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ সুহানা তালা বলেন যে তোমাদের জন্য কিরাত করা জরুরি যে ব্যক্তি কিরাত করছে যতটুকু সক্ষম ততটুকু সে কিরাত করবে আল্লাহ সুবাহ তালা বলেন কাজে নামাজে কোরআনে যতটুকু অংশ পাঠ করা তোমাদের জন্য সহজ ততটুকু তোমরা পাঠ করো সুরা মুজাম্মিল সুরানম্বর তিয়াত্তর এক নম্বর কুড়ি এখানে তিন বলা হয়নি বরণ পাঠ করতে হবে এখন যদি সুরা অবশ্যই মুখস্থ করতে হবে পর অন্য কোন সুরা বা আয়াত পড়তে অক্ষম হবে তখন পড়বে সুবহানি ওখনি আবু দাউদ হাদিস নম্বর আটশো বত্রিশ এবার ওই দোয়াটাও পড়লো না তার আর কিছু পড়ার প্রয়োজন নাই সুরা যথেষ্ট রয়েছে তা চুপে চুপে পড়লাম এক ব্যক্তি বলল যদি আমরা সুরাফ আতেহার পর অন্য কিছু না পড়ি তিনি বললেন যদি অন্য কিছু পড়ো তাহলে উত্তম না পড়লে সুরা ফাতেহাই যথেষ্ট বোখারি হাদিস সাতশো বাহাত্তর মুসলিম হাদিস তিনশো ছিয়ানব্বই